والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان ইহ ইহু বকদরী কলাশ হু অন্য সজ্জিদন বসনদন বহবি ব হাবিবার তবি বনাবি বপুলু বি ম মৌলানাবুহাম মদ না বুতু রো স বারকসল ও বারকবসল তসলি মংক শির কী বাসহ বিল হি বসী রংরা হি বিজনি ও শির আারু ফুল বিল মিনশ বিসমিলশ নিস্মি রলক আলাক। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم খুং তলম কু নম ঔকমা নিয় সদুম সদ করু হ 'RE না না ন৅ ন্ান্িড কোসট়৓ ন্ির ন্ড্ে সারি স্য�美味্ন আজঙ্ড শ্সারা ব因্র স도ু মসল আলারুহি মোহাম মদিন ফিলা জসদি মোহামদিন ফিলজস ওহাম মদিন ফিল কলুব ওলা কবহম মদিন ফিলক বলাবলি কমালি কশব্দ জমি ল ইহ ইলা ইলাহ ইন নন্ ইহ ইন্ সুল্লা দি মানা কে গু সাস বুলবুলসবিহ কে হর বতসবি হাস জবান জগরে হকা মত হের মুরহমামে রসান্ল ইন্নকি হিস্লি সদরি বয়সিল্লি অম্রী অহলু অপুদতি স কুদত মিল্লিস কৌলি উল্ফত বড়া বড় কেফা হো কে জফা হুল ফত মে বড়া বড় কেফা হর চিজ মে লজ্জ হ্যাগর দিল মে মজা হর চিজ মে লজ্জ হ্যাঁ দিল মে মজা হো এক চশমে যদন গাফে লবাশি এক চশমে যদন গা কুরান মদ্রাসার হাফে দাস্তার দস্তারবন্দি উপলক্ষ আয়োজিত অধ্যকারে মহতি মাহফিল অন্ত থেকে আগত আল্লাহ শাহ মুরুবান টুকরা আমার সমবয়সী যুবক বন্ধগণ স্নেহের ছোট ভাই কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন মেয়ামতের শুকর আদায়ের মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে কাগজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমত শখর করে আলহামদুলিল্লা সালাম সৈদুলমুরসলিন রহমতুল্লিল শফীনবীন সৈদুলসকল ইমামসলিন শফী আলম রসুল আকরম রহমত আলম নবীল আজম হবিব কবিরিয়া আশরফুল মজরত মোহাম্মদুল রসুল সর্বোপরি সকর এবং ধন্যবাদ মুবরক জানাচ্ছি তাদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের আয়োজন আজকের এই সুন্দর মাহফিল এবং এর পেছনে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন জনপ্রতিনিধির থেকে শুরু করে প্রশাসনিকভাবে যে যতটুকু সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নাজাত ও হেদায়তের ওসিলা হিসাবে কবুল করব আমাদের প্রধান মাহফিলের অতিথি হাফে ছাত্রদের দস্তারে দাস্তারে ফাজমতে দশ হাজার টাকা দান করেছেন আল্লাহবাক কবুল করেন আরো জোরে বলেন মৃত্যু পর্যন্ত আল্লাহবাক সাধ্যমত দিনের কোরআনের খেদমত করার আমাদের সব ভাইকে তৌফিক দান করেন অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছে তিলাবাতিত আয়াতে করিমা ও পাকের আলোকে সহি এখলাসের সাথে রুহানিয়তের সমন্বয় ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলার মত আপনাদেরকে শুনবার মতাম আল্লাহ রব আলিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে এই মানুষগুলোকে জান্নাতের দেখানোর জন্য। এর আল্লাহ পথ প্রদর্শক হিসাবে দুটো জিনিস দিয়েছেন। এক নাম্বার হলো রেজাল দুই নাম্বার হলো কিতাব উল্লাহ আল্লাহর সিলেকশন কৃত প্রতিনিধি আর আল্লাহর কিতাব বর্তমানে কিতাব বলতে কোরআনে হাকিম এই কোরআন অবতীর্ণ হয়েছে আমাদের উপরে অবতীর্ণ ধারাবাহিকতায় আল্লাহ আলমিন সর্বপ্রথম এই সুরাটা নাজিল করেছেন রসুলের বয়স চল্লিশের সীমানায় যখন তখন রসুল জিব্রাই নামিনের মাধ্যমে এই সুরার সংবাদ পেলেন ৪০ বছর পর্যন্ত কোনদিন কি করতেন রসুল্লাহ আলাই মক্কার অদূরে একটি পাহাড় হেরা পর্বত ওখানে গিয়ে আল্লাহর নবী উঁচুই পাহাড়ের চূড়ায় উঠে ভেতরে একটি গর্ত ওখানে আবার ঢুকে কাবার দিকে চেহারাটা ঘুরায় রসুল বসে বসে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন কার আল্লাহর ধ্যানে সময় কাটাতেন এটাকে ধ্যান বলে কেউ সাধনা বলে তরিকাতের ভাষায় বলে মুরাক মুজাহাদা এরপরে হল মুসাহাদা আল্লা পাওয়ার সাধনা আমরাও যে এখানে বসেছি দীর্ঘ টাইম না হলেও সংক্ষিপ্ত সময়ে আমরা নিজের ব্যস্ততার মাঝেও বসার একমাত্র কারণ আমরাও আল্লা পাওয়ার সাধনায় বসেছি দুনিয়াতে এরকম সাধনাকারীদেরকে সাধক বলে সাধক এরকম এক সাধকের নাম গৌতম বুদ্ধ धना कर दीर्घ समय आमार दुनिया जैगा बस बसे आल्ला पवारान कर इतिहास लेखे गौतम बुद्धे उप चाम खेल फेले দীর্ঘদিন ওখানে বসে এই গৌতম বুদ্ধের সাধনার মূল বা জীব কোন বাহাপ করা যাবে না মাছ যাবে না। কোন প্রাণীকে আহত করা যাবে না এটা মহাপাপ সাধনা করেছেন এই গৌতম বুদ্ধ সাধনা করে এদেশের বিভিন্ন ধর্ম বিধর্মীরা হিন্দু ভাইদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমরা মূর্তি বানায়ের পেছনে রকম সময় দিয়ে কান্নাকাটি করো কেন বলে আমরাও আল্লাহ পাওয়ার সাধনা করি আর আমরাও মুসলমান এখানে বসেছি একমাত্র আল্লাহ পাওয়ার সাধনা কাকে পাওয়ার সাধনা ব্যবধানটা কি ব্যবধান হল তারা একটা মানে অন্যটা মানে না কেউ এক মানুষ আছে এক দলেরা ব্যক্তির পূজা করে কোরআন হাদিস বুঝিনা ব্যক্তি যা বলবে তাই আমরা মানব ব্যক্তির কথায় যদি জাহান নামে যাই যাবো তারপরও ব্যক্তির পূজা বন্ধ করা যাবেন। না এরা না আলিফ বাতা পারে না কোনলাত হয় কোরআনের বয়ান হয় রসুলের সুন্নতের বয়ান হয় কিছুই হয় না এরা কিতাবুল্লাহ বাদ দিয়ে শুধু ব্যক্তির পূজায় লিপ্ত বাদ দিয়ে যারা শুধু ব্যক্তির পূজা করবে তারা জাহান্ন এই এরা কয়েকজন ভাগলো ধার ধারে না বৃষ্টির কারণে আমার কোরআনের বয়ান কার নে আমার আল্লাহ যদি বয়ান গিয়া বৃষ্টি দিতে চান আমরা নিতে আপনারা রাজি আছেন আমি বান্দা যতক্ষণ এখানে থাকব ততক্ষণ আপনারা থাকবেন মুনাফি কি করবেন না আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করব কিসের মুজাহিদ আপনি কিসের তেগি আপনি সমস্ত মুসিবত থেকে হেফাজতের মাধ্যমে কবুল করুন তাহলে একদল বলে আমরা কোনো ব্যক্তি মানি না আমরা শুধু কোরআন মানি হাদিস মানি কোরআন মানি माने ना उसद मान ना भरण रखते डात शुद्ध डात डाइन डी बढ़ते शरणपन्न हुई सेक्टिकल सार्जारिटे चले जा তাহলে ডাক্তারি বই পড়ে অনুসরণ না করে শুধু কোরআন হাদিস পরেও আল্লাহর নবীর আনুগত্য করা যায় না তাহলে যারা কোরআন হাদিস বাদ দিয়ে শুধু কিতাব মানুষের ব্যক্তির পূজা করে তারাও যাহার নামি যারা ব্যক্তিও মানে কোরআনও মানে কোরআন মানতে হলে ব্যক্তির কাছে আমি ঠাকা। আর ব্যক্তিকে যাচাই করতে হলে আমার নিজের জ্ঞান দিয়ে যাচাই করা যাবে না ব্যক্তি ভালো না খারাপ আমি পর্বতে দিলেন জিব্রাইলামিন হেরা পর্বতে আসলেন রসুলকে দাঁড় করালেন দাঁড় করিয়ে রসুলের সিনা মোবারকের সাথে জিব্রাইলামিনের সিনাটা লাগায় একটু চাপ দিলেন আর জিব্রাইল আমি হেনবি আপনি পড়ুন রসুল এবারও বললেন মা আনাবি কারিন আমি পড়তে জানি না জিব্রাইল আমিন এবার খুব জোরে চাপ দিলেন চাপ দেওয়ার সাথে জিব্রাইল আমিন শব্দও বাড়ায় বললেন একারা বিমির বিকাললে দি খালাক হ অসুলাবনি পে, আপনার রভের নামের সাথে পেনে। আল্লাহ নবী এবার পারি নাও বলেন না পারিও বলেন দুই চাপে চাপে জানি না নবী পড়লেন কেন প্রত্যেকটি পয়েন্ট পয়েন্ট আমাদের জন্য উপদেশ বাণী যদি আমরা গ্রহণ করি রহমাতুল্লিল দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত দুনিয়ার মধ্যে সব ধর্ম বিধর্মীরাও আল্লাহ পাওয়ার সাধনা করে খানা নাই ঘুম নাই সারাটা বছর সাধনা করে এমনও ধর্ম আছে যেই ধর্মের মধ্যে সারা জীবন সাধনা করো না খায়া থাকলে তাড়াতাড়ি জান্নাত পাইবা। এরা বছরে কম খায় কোন রকম পানি দিয়ে জীবন চালায় ভাতও খায় না রুটিও খায় না সাধনার পেছনে কারণ একমাত্র গেল এই সাধনা আল্লা পীর বুজুরগেরাও আল্লাহর মোহব্বতে সাধনা করে রাতের বেলা সামান্য খানা খায় একটু সামান্য বিছানায় পিঠ আবার উঠে তাহার দুধের মুসাল্লায় শেষ দায় পরে কাঁদে নুমালি তোমার বান্দা তোমার দরওয়াজায় ফিরে আস তোমার পান্ডা কেউ না রে আল্লাহ এরকম কি করে উল্টা পাল্টা গালাগালি করবে আর বলবে আল্লাহওয়ালা বলতে কিচ্ছু নেই আমরা বলবো তোমার মতো ভণ্ড এ আর কেউ না কি কত সে তু দু বে খবর হুনিয়া কি নজর হময়ুন যুদা বস বাহার কারদা বাস চিস্তে দুদা চোখ বন্ধ করে তার দেবতাকে ডাকে দেবতাকে ডাকে সনম সনম সনম সনম সনম বলে ডাকে দীর্ঘ বছর সাধনা করে সনমের পেছনে একদিন বান্দার চোখ দুটো বন্ধ হঠাৎ করে জিব্বা থেকে বের হয়ে গেল সমান দীর্ঘ বছর সনাম সানাম বলে ডাকলো কোনো জবাব নাই আজকে যখন সমাজ শব্দটা বের হয়ে গেল সাথে সাথে আসমান থেকে আওয়াজ বা কেন ডাকু আমি তোমার কাছে হাজির তু মে মো হ্যা এরা মা শোক হইলে মোমেন সোয়ে মোমেন মিশা মাইলে কাহ সোয়ে কাফের মিশাওয় মান্দা চিন্তায় পরে গেল দীর্ঘ বছর সনম সনম আমার দেবতারে ডাকলাম কোনো জবাব পেলাম না আর আমার জীবা থেকে সমাজ শব্দটা বের হওয়া মাত্র জবাব কোথা থেকে আসলো কে এই জবাব দিলা আমি তোমার রব ওরে এখনো না রে গুলাম তোর নিজের দিয়ে তাকায় দেখ রবের পরিচয় পাবি আমি আল্লাহকে তালাসের জন্য বিদেশে ভ্রমণ করার দরকার নাই আল্লাহ পাওয়ার জন্য তোর পানির মধ্যে ডুব দেওয়ার দরকার নাই আল্লা পাওয়ার জন্য বিমানযোগে সফর করার দরকার নাই ওরে আল্লাহকে যদি নিজের বডির মধ্যে তালাশ কর আল্লাহ কুদরতের পরিচয় পাবি কুমাল আমরা যদি চৈতাম তো পৈতাম কম শি টুপি পাইলাম না বলে কেমনি বুঝলি তুই আল্লাহ পাও নাই বলে এত মুসিবত এত মুসিবত ও তোমার চাওয়ার ভেতরে ভেজাল যে হাল পবিত্র জিব্বা দ্বারা কিন্তু গিবত করে মিথ্যা বলে তোমার জিব্বা দ্বারা না পাক এই নাপাক জিব্বার আওয়াজ কবুল হতে অনেক টাইমের ব্যাপার যারা ডেকেছেন আল্লাহ তাদের ডাকে জবাব দিয়েছেন ওই আল্লাহর বলি দেওবন্দ সন্তানে রহমাতুল্লাহ হ্যাঁ এত বড় আল্লাহর ওলি মাদ্রাসার লাইনে তেমন কেলাস তিনি করেন কোন রকম এই মাদ্রাসার লাইনে কিতাবাদি পরে তুই আল্লাহর পরিচয় পাবি আল্লাহ কোথায় আল্লাহকে কিতাবাদি বন্ধ করে আল্লাহ তালাশে বান্দার নেমে গেল কোথায় আল্লাহ পাওয়া যায় আমার নবী আল্লাহর মোহব্বত পাওয়ার জন্য করে হেরা পর্বতে একদিন আর দুদিন না এক সপ্তাহ আট দিন পর্যন্ত দুই সপ্তাহ পর্যন্ত নবী সেখানে ঘরে যায় না তদানীতন সময়ের আমার নবীর একজন বিবি খাদেই যা আনহা। সন্তানের মা দুইজন স্বামী গত হয়ে গেল তিন নাম্বার স্বামী আমার নবী আনহা। রাস্তা নাই খাদিজা ঘরের থেকে কিছু নাস্তা নিয়া একা একা হেঁটে হেঁটে উঁচু পাহাড় হেরা পর্বতের চূড়ায় উঠে আমার নবীর কাছে আবার নাস্তা পৌঁছায় দিতে পরে ভিন্ন বিবাহ করলেন নবী একদিন আম্মা জান আয়সে রিয়াহু তাল আনহার হুজুরায় বসে বসে গুনগুন করে কান্না করেন। আম্মা জানায় বলেন ও পায় আমার ঘরের আপনি গুনগুন করে কান্না করার কারণ কি পয়ম্বর বনের আয়সা কোনো প্রশ্ন করবা না আমার খাদিজার কথা মনে পড়লে চোখের পানি আমি রাখতে পারি না আর খাদিজা ছিল আমার দুঃখের সময়ের বিবি যেই সময় আরবে আমার কেউ নয় কেউ নয় আরবের কাফের আমাকে দেখলে ধুলো কাটাতে আটকে আদে করে আমার আপন কেউ আমি মা হারায়তী আমি বাবা হারায়তী আমার চলার মতো কোনো অর্থ সম্পদ নাই বিপদের সময় আমার পাশে এসে গেল আরবের ধনী নারী খাদিজা আমার বিবি আমার আল্লা পাওয়ার সাধনা যে যতটুকু করবে সে ততটুকু যা চেষ্টা যতটুকু ফলাফলটাও ততটুকু না লামা আল আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার বললে কি গুণা হবে কত পাওয়ার কত পাওয়ার এই শব্দটার এত পাওয়ার এই পাওয়ার সহ্য করতে না পেরে পৃথিবীর টপ লেভেলের বেইমান নম্রদেরও পতন হয়ে গেল আল্লাহু একবার ধনীটার পাওয়ার সহ্য করতে না পেরে গেল এই তাকবীরের কারণে গৌর গেল, ওরে মুসলমান কেন ভয় পাও এ জমিন আল্লাহর আসমান আমার আল্লাহ আমরাও আমার আল্লাহর দেওয়ার মত দিতে পারো এই জমিন থেকে রসুলের দুশ্মনের এমন পতন হবে ওদের লাশটাও তালাশ করে কেউ জমিনে পাবিনা পাবিনা ভাইরা আমার আল্লাহ নিয়ে কারণ গালি দেওয়া হারাম গিবাদ করা হারাম আমরা কারো গিবাদ করি না পর্যালোচনা করি পর্যালোচনা জায়েজ আছে সব জায়েজ নাই পর্যালোচনা যায় সমালোচনা যায় আর পর্যালোচনা আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য বেকুল একা একা ঘুরে আর আল্লাহকে তালাশ করে আল্লাহ তোমার বড় দরকার ওরে নবীর উম্ম গোলামের সাথে সম্পর্ক করো হাজি এমদাদ করে মালি তুমি একজন বড় বুজুরুগ ও তাহারুদ্ালার সাথে আমার মুলাকাত করায় স্বপ্নে যখন আল্লাহ দেখায় দিলেন তোমার ইমান আমলের ব্যাটারি যদি পাওয়ার ফুল বানাইতে চাও খাটি একজন আল্লাহ পাওয়ার ইমানদারের সাথে সংযোগ লাগা দাও সোহব সোরা সালেহ কুনা সোহতে তালে তোরা তালে কুনাথেকে সমানা সোহবা বেহারে তো বেরিয়া আল্লাহর বান্দা আল্লাহর বন্দা মোহাম্ম নুর মোহাম্মদের ঠিকানা পায় আর দৌড়া আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলের কিনারায়লার পাশে কিছু সন্তানদের আল্লাহর পান্দানুর মোহাম্মদ জানজানবী আলী বাতা শিক্ষা দিতেছে সালাম সালাম দাওয়া মাত্র নুর মুহাম্মদ আল্লাহ ডেকে বলে এমদাদ আমার দরবারে এতদিন কেন আসো না এত দেরি কেন্লাহ হাজি এমদাদুল্লাহ তার কাছে বসে গেলেন আল্লাহর সবক দিয়া বললেন যাও তুমি তো মাদ্রাসা লাইনের পুরা কেলাস শেষ করো নাই বাকি কেলাস শেষ করো বাড়িতে যাও চলে গেলেন বাড়িতে গিয়া মাদ্রাসায় গিয়া যখন বাকি ক্লাসের কিতাবাদি খুললেন যত পৃষ্ঠা উল্টায় দেখে সব পৃষ্ঠা সাদা কোনো পৃষ্ঠা লেখা নাই আর একটা কিতাব বলে কোনো লেখা নাই এরকম যত কিতাব